বন্ধুরা শুরু হতে যাচ্ছে চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলোর সৃষ্টিকারী কে বলতে পারো এসব কিছুর মালিক আর কেউ এসব সৃষ্টি করেছেন তিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার দেয়া নিয়ামত খেয়ে বেঁচে আছি এ ধরায় তার দেয়া বাতাসে উদর পূর্তি করি নিবার করি তৃষ্ণার জ্বালা তাহলে শোনা যাক সেই আল্লাহ রাব্বুল আলমিনের স্থানে প্রদীপ শিল্পী গোষ্ঠীর ছোট্ট বন্ধুদের যৌথ পরিবেশনা তুমি তো মহান তুমি তো মহান তুমি তো মহান